মানবতার সমাদান. আসসালামু রহমত লবরক বসমি রিলাম তাল তীমন কসরা আমার বিসমিল্লাহমানুরাহিমিলফালাহ আজকে আপনাদের সামনে তফসির করব সুরায় আনফালের সুরায় আনফাল এই সুরা নবী করিমস্লামের মুদ্দিনার জীবনে নাজল হয়েছে এবং এতে গণিমতের ধন সম্পদ আল্লাহ পাক যা আল্লা দিনকে উচা করার জন্য যে আল্লাহ রাস্তায় সশস্ত্র যুদ্ধ হয় তাতে যা হাসেল হয় আল্লাহ শত্রুদের থেকে তাকে গানীমাতের ধন সম্পদ বলা হয়েছে আর তাকে বলা হয়েছে আনফাল আনফাল এই নাফলের বহু বচন নাফাল বা নফল আমরা নামাজকে নফল নামাজ বলে থাকি নফলের অর্থ হচ্ছে অতিরিক্ত তো আল্লাহ ফাকরাবুল্লা আলমিন গানিমাতের ধন সম্পদকে নাফাল বলেছেন বা আনফাল বলেছেন এই জন্য যে এটা আগের জাতিকে যা আল্লাহ দিয়েছিলেন তার চাইতে অতিরিক্ত অর্থাৎ আগের জাতির জন্য আল্লাহ ফকরাবুল আলমিন গানীমাতের ধন সম্পদ যা কাফেরদের কাছ থেকে হাসিল হয় তা বৈধ করেননি কিন্তু শেষ নবী মাহমদ সাল্লাহ সাল্লাম এবং তার উম্মতের জন্য গানিমাতের ধন সম্পদকে হালাল করা হয়েছে যেমন নবী করিমসাল্লাম বলেছেন ও তি তো হামসাল্লাম ইউ তাহ্না আহাদ কাবলি আমাকে পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে আমার উম্মতকে এবং আমাকে পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কাউকে হয়নি তার মধ্যে একটি আছে ওহেল্লাতিয়াল গানাইম আমার জন্য গানিমাতের ধন সম্পদকে হালাল করা হয়েছে তো অন্য জাতির চাইতে আল্লাপাক অতিরিক্ত এই শেষ ওম্মাতে মুসলিমাকে দান করেছেন এই গানিমাতের ধন হালাল রূপে তাই আল্লাহ পাকরাবুল আলমিন একে আনফাল বলে আখ্যায়িত করেছেন আর কেউ কেউ বলেছেন তফসিরকারদের মধ্য থেকে যে গানীমাতের ধন সম্পদকে আনফাল জন্য বলা হয়েছে যে আল্লাহ আল্লাপাক আব্বুল আলমিন যারা আল্লা রাস্তায় যুদ্ধ করে তাদের জন্য যে আখেরাতের মহাপুরস্কার রেখেছেন তার চাইতে অতিরিক্ত আল্লাহ পাক দুনিয়াতে এই গানিমাতের ধন সম্পদও দিয়েছেন সেই জন্য এটা আখেরাতের মহাপুরস্কারের চাইতে অতিরিক্ত বস্তু যা আল্লাপাক তাদেরকে দিয়ে থাকেন মোহান আল্লাহ এরশাদ করছেন ইয়াস আলু না কানিল আনফাল হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমাকে তারা জিজ্ঞাসা করে আনফাল সম্পর্কে অর্থাৎ গানিমাতের ধন সম্পদ যুদ্ধে প্রাপ্ত ধন সম্পর্কে যে এর ভাগ বন্টন কেমন করি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এর ভাগ বন্টনের কথা দশম পাড়ার প্রথম আয়াতে বর্ণনা করেছেন এখানে আল্লাহ পাক বলছেন কুলিল কলিল আনফাউলিল্লাহ ওয়ার রসুল হেনবি বলে দাও যে যুদ্ধে প্রাপ্ত ধন সম্পদ আল্লাহ পাকের এবং তার রাসুলের এর মালিক আল্লাহ যা তার রাসুল সাল্লা সাল্লামকে তিনি দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করলে এই ক্ষেত্রে তোমাদের মাঝে জাতি করে কোনো রকমের দূরত্ব না থাকে শত্রুতা বিদ্বেষ না থাকে আল্লাহ পাক করেছেন সাদ করছেন ও আতিহাস এবং আল্লাহ আর তার রাসুল সাল্লাহ ইসলামের আনুগত্য করো আল্লাহ পাকের আনুগত্য করতে শর্তে এবং রাসুলসামের আনুগত্য করতে হবে বিনা শর্তে ইনকুন্তু মমেনিন যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো মমিন হয়ে থাকো আল্লাহ পাকের সাদ করছে ইনামালুন আল্লাজাজির আল্লাহ ওয়াজিলাত আল্লাহ রিমাকালুন নিঃসন্দেহে মমিন তো ওইসব লোকেরা আল্লাখির আল্লাহ যাদের সামনে আল্লাহ পাকের কথা আলোচিত হইলে আল্লাহ পাকের কথা স্মরণ করিয়ে দেওয়া হলে ওয়াজিলাত কুলু তখন মমিনদের অন্তর কেঁপে উঠে ওয়াইদাতুল আলিম আয়াত ও জায়াত ইমান এবং তাদের ওপর যখন আল্লাহ পাকের করে তিলাওয়ানো হয় তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় আল্লাপাক বলছেন ওয়াইলা রব ভিম আতবা কালুন এবং সত্যিকার মমিন ওরাই যারা তাদের প্রতিপালকের উপর আস্থা ভরসা রাখে আল্লাহ পাক বলছেন যে কারা আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখে তাদের লক্ষণ কী কারা সত্যিকার অর্থে মমিন আরও কিছু গুণ আল্লাহা গণনা করেছেন এল্লা মুহ যারা সলাৎ কায়েম করে আর সলাৎ কায়েম করা হচ্ছে পাঁচক্ত সলাত আদেই করা যে সময়গুলি আল্লাহ নির্ধারিত করেছেন সালাত আদায় করার জন্য সেই সময়গুলিতে ফরজ সলাত আদেই করা এবং যেইভাবে আল্লাহ ফাক রব্বুল আলমিন স্থিরতার সাথে আইতমেনান প্রশান্তির সাথে নামাজ আদায় করার কথা বলেছেন সেইভাবে আদায় করে এবং নবী করিম সাল্লা সাল্লামের সন্ন্যত মোতাবেক শুরু থেকে শেষ পর্যন্ত সলাৎ আদায় করে তাতে কোন রকমের বাড়তিও করে না আর ঘাটতিও করে না অমিমারা জাক ফেকুন আর আমি যা তাদেরকে উপজীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয় করে অর্থাৎ জাকাত প্রদান করে এই রকমই যে সব ব্যয় বহন ফরজ রয়েছে মাতা পিতার ক্ষেত্রে স্ত্রী ছেলেমেদের মেয়েদের ক্ষেত্রে আরো আত্মীয় স্বজন আপন সব ক্ষেত্রে তারা ব্যয় করে উলায়ক আহমুল মাক্কা এরাই হচ্ছে সত্যিকার অর্থে মমিন আল্লাহ পাক বলছেন লহুম দারাজাতন এন দর বহীম তাদের প্রতিপালক বড়ো উঁচু মর্যাদা রয়েছে ওমাক ফেরাতুন এবং তাদের জন্য মার্জনাও রয়েছে আল্লাহ মাফ করবেন তাদেরকে এবং তাদের জন্য সম্মানজন আল্লাহ ফাকর্ব আলমিন বলছেন যে এর আগে সব প্রকৃত মমিনদের কথা বর্ণনা করলাম যেমন তারা মমিন তেমনি তোমার প্রতিপালক হে নভি তোমাকে তোমার বাড়ি থেকে প্রকৃতভাবেই বের করেছেন আল্লাহ ফাকরাবুল আলামিন মহত উদ্দেশ্যে তোমাকে তোমার বাড়ি থেকে বের করেছেন ওয়নাফরি কামিন আল মমিনের লাকার হন যদিও একদল মমিন এটাকে অপছন্দ করছিল এখানে ইঙ্গিত করা হয়েছে বদরের যুদ্ধের জন্য বের হওয়াকে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বাড়ি থেকে বের হলেন তার সাহাবাইকার তিনশো তেরো জন তার সাথে ছিলেন তারা বের হলেন উদ্দেশ্য তাদের আল্লাহ রাস্তায় যুদ্ধ করা ছিল না কোরেশদের বিরুদ্ধে বরং উদ্দেশ্য ছিল যে তারা জানতে পেরেছিলেন যে সাম দেশ থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি মক্কার কোরেশদের কাফেলা আসছে ব্যবসায়ী কাফেলা তাতে অনেক ধন সম্পদ রয়েছে তাদের এই ধন সম্পদগুলি লুণ্ঠন করে নেব কেড়ে নেব কারণ তারা আমাদের ঘরবাড়ি থেকে মক্কায় যে ছিলাম আমরা বিতাড়িত করেছে আমাদের ধন সম্পদ তারা লুটপাট করেছে সুতরাং এর প্রতিশোধ নেওয়া আল্লাহাক জায়েজ করেছেন এই উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন আল্লাপাক বলছেন যে আল্লাহ পাকও তোমাকে যে বের করলেন বাড়ি থেকে এটাও ওইভাবে যেমন সত্যিকার অর্থে ওরা মমিন যাদের গোনাবলী বর্ণনা করলাম তেমনই আল্লাপাক তোমাকে সত্যিকার অর্থেই বের করেছেন এবং এই কাজটিকে অনেক মমিন মুসলিমরা পছন্দ করছিলেন অর্থাৎ এইভাবে বেরিয়ে গিয়ে তারপরে হঠাৎ করে যুদ্ধের সম্মুখীন হলেন তারা এটাকে তারা পছন্দ করছিলেন না আল্লাহ পাক বলছেন ইউ যা দেলু না কাফিল হাককে মা দাদা মাতা হক সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও এই এক শ্রেণীর লোকেরা তোমার সাথে বাদানুবাদ করছিল তারা বলছিল যে না আমরা তো যুদ্ধ করার জন্য আসেনি আর এখানে আমাদের বেশ কিছু যুক্তি আছে কারণ আমাদের কাছে কোনো অস্ত্র নেই আমাদের কাছে সাওয়ারির জন্য কোনো ব্যবস্থা নেই না বেশি উঁট আছে না আমাদের কাছে ঘোড়ায় আছে না আমাদের কাছে ওই রকমের সাজ সরঞ্জাম আছে কী করে আমরা যুদ্ধ করতে পারি এ কোরআদের বিরুদ্ধে কাহানোন এলাল মতি অহমিয়ান তরুণ মনে হচ্ছিল যে যেন তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর তারা সচক্ষে দেখতে পাচ্ছে এত ভয় করছিল তারা মরে যাবে আর ফিরে আসতে পারবে না আল্লাহ ফকরবুল আলমিন বলছেন এখানে আল্লাহ ফাকর আব্বুল্লা আলমিন বোধের যুদ্ধের কথা বর্ণনা করছেন যে স্মরণ করো যখন আল্লাহ ফাকরবাবুল আলমিন তোমাদেরকে দুইটি দলের একটি দলের ওয়াদা করলেন আল্লাহ ফাকর ওয়াদা করলেন যে তোমাদেরকে দুইটির একটি দেব দুইটি হচ্ছে এই যে এক কাফেলা আসছিল বাণিজ্যিক কাফেলা আবু সুফের নেতৃত্বে সেটা সামদেশ থেকে আসছিল ধন সম্পাদনে এই একটি দল ব্যবসায়ী দল আর আর একটি দল আবু জাহালের নেতৃত্বে মক্কা থেকে বেরিয়ে এসেছিল যুদ্ধ করার জন্য এই কাফেলাকে রক্ষা করার জন্য এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন তোমাদেরকে এই দুইটির একটি দান করবেন যা ইতিহাসের পাতায় বলা হয়েছে ইর এবং নাফির ইর অর্থক হচ্ছে বাণিজ্যিক কাফেলা আর নাফির অর্থাৎ যারা যুদ্ধ করার জন্য মক্কা থেকে এসেছিল দুই দলের এক দল অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে দেবেন আন্না সেটা তোমাদের জন্য হবে অত আন্না গায়রা সওকাতে থাকুন ওরকম এবং তোমরা চাইছিলে যে নিরস্ত্র দলটি তোমরা লাভ করো অর্থাৎ বাণিজ্যিক কাফেলা যাদের কাছে অস্ত্র নেই এদেরকে ধরবো এবং এদের কাছ থেকে ধন সম্পদগুলি কেড়ে নেবো আর আমরা আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে মক্কাই তার প্রতি এটাই তোমাদের উদ্দেশ্য ছিল যাতে তোমাদেরকে কোনোরকমের বড়ো ঝুঁকি না নিতে হয় ইয়রিদুল্লাহ আই ইহিক কাল হাকিমাতে অথচ আল্লাপাক অন্য ইচ্ছা করেছিলেন আল্লাহ পাক ইচ্ছা করেছিলেন যে তার বাণী দ্বারা তার সত্যকে হককে তিনি প্রতিষ্ঠিত করে দেবেন অয়েক্তা দাবের আল কাফেরিন এবং কাফেরদের শেখড়কে আল্লাপাক কেটে দেবেন অর্থাৎ মুখামুখী হবে তোমরা কোরসের যাদের সাথে মুখামুখি হতে চাইছিলে না এবং তাদেরকে তোমরা পরাজিত করবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসছি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 মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান আজ রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত ভারতে বিস টিভি বাংলায় মেরে বলিদান হবে আল্লা হুকুমকে মান দিতে হবে শুধু মুখে দাবি নয় ইবাদত দিয়ে হবে। আমি বদরুদ্দুজা নাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা জানেন কি করে আল্লাহ তার মুমিন বান্দাদিওকে বেহেস্তের অধিকারী বানিয়ে দেই তাহলে দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন উন্মোচন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আল্লাহর আলমিন সুরায় আনফালের আয়ত নম্বর আট এর সাদ করেছেন হাকাল বা তেলাওয়ালাউকারিহাল মুজিরে মন আল্লাহ পাক এই জন্যই তোমাদেরকে বদর পর্যন্ত পৌঁছে দিলেন এবং সেখানে তোমরা সেই বাণিজ্যিক কাফেলাকে পেলে না তোমাদের হাত থেকে ছুটে গেল এবং সামনে চলে আসলো কোরাইশরা যুদ্ধ করার জন্য এই জন্যই আল্লাহ পাক রব্বুল আল তোমাদের সামনে তাদেরকে পৌঁছে দিলেন যাতে করে আল্লাহ পাক সত্যকে সত্য হিসাবে প্রমাণিত করতে চান অয়ুক তেলাল বাতিল এবং বাতিলকে মিথ্যাকে মিথ্যা প্রমাণিত করতে চান বাস্তবে পলাউকারী হাল মুজরিম যদিও যারা অপরাধী তারা এটা কখনো বরদাস্ত করতে পারে না মহান আল্লাহ ইরশাদ করেছেন ইজ তাস্তাগি ইসুনা রব্বাকুম ফা বালকুম আন্নি মকুমে আলফিমালা এখাতে মুরুদে ফি ইন স্মরণ করো হে নবী মোহাম্মদ সাল্লা তস্তা ইসুনা রব্বাকুম যখন তোমরা তোমাদের প্রতিপাদ লোকের কাছে ফরিয়াদ করছিলে সাহায্য প্রার্থনা করছিলে ইস্তেকা বিশেষ ক্ষেত্রে সাহায্য প্রার্থনা করা আর ইস্তে আনা হচ্ছে অর্থাৎ ব্যাপক যে কোনো ক্ষেত্রে সাহায্য তলব করা ইস্তেকা বলা হয় যখন মানুষ বিপদ আপদে পড়ে তখন যে ফরিয়াদ করে তখন যে সাহায্য প্রার্থনা করে তাকে বলা হয় ইস্তেকাসা যখন তোমরা বিপদের সম্মুখীন হয়ে তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য কামনা করছিলে যে আল্লাহ উদ্ধার করো আমাদেরকে ফাস্তা বা লকুম তখন তোমাদের ডাকে আল্লাহাক সাড়া দিয়েছিলেন দোয়া কবুল করেছিলেন আননি নিম আর আর কথা বলে ঘোষণা করেছিলেন জানিয়ে দিয়েছিলেন ওহির মাধ্যমে যে তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করবো বেআল মিনাল মালা একাতে এক হাজার ফেরেস্তা দিয়ে যারা পর পর আসতে থাকবে একের পর তোমাদের কাছে পৌঁছিতে থাকবে আল্লাহ ফাকর্বুল আলমীর কাছে নবী কারিম সাল্লাহিসাল্লাম যখন বদর প্রান্তে পৌঁছিলেন সেখানে গিয়ে খুব কাই মনে একগ্র চিত্তে দোয়া করলেন এমন দোয়া এই ব্যস্ত হয়ে গেলেন যে তার মোবারক দেহ থেকে চাদর পড়ে গেছে নিচে তিনি আর ভ্রুখেপি করতে পারছেন না আকর সিদ্দিক রাজিয়া আল্লাহ তালা আনহ চাদরটা উঠিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাহিস্লামের দেহ মোবারকের উপর তারপরে বলছেন যে কাফাকা রব্ব কা মোনাসা দাতক হে নবী সাল্লাহ ইসাল্লাম আপনি যে আপনার রবকে বারবার করে ডাকছেন এটা যথেষ্ট হয়েছে আপনার রব আপনার জন্য যথেষ্ট হয়েছে আল্লাহ পাক আপনার দোয়া শুনেছেন আল্লাহ পাক এ আয়ত তখন নাজেল করলেন আল্লাহ পাক বলছেন অমা জা আলাহুল্লাহ ইসরা আলমা ইন কলু বকুম অমান্লাহ আজিজুল হাকিম আর এই যে ফেরেস্তাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন প্রথমে এক হাজার এই ঈশ্বরে আনফালে রয়েছে আর তারপরে তিন হাজার আল্লাহ পাক পাঠিয়েছিলেন যেমন আল্লাহ পাক সুরে আলে ইমরানে বর্ণনা করেছেন আর পদা করেছেন আল্লাহ ফাকরবুল আলম যদি প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদের প্রশান্তির জন্য তোমাদেরকে শক্তিশালী করার জন্য আমি পাঁচ হাজার পর্যন্ত পাঠাব মহান আল্লাহ বলছেন যে এটাকে আমি তোমাদের জন্য সুসংবাদ করেছি তোমাদের তোমাদের সাথে ফেরেস তারা এসেছেন বলে তাহি কলুব আর যাতে করে তোমাদের মনে প্রশান্তি আসে হমানাস ইল্লামিন ইন্দিল্লাহ সাহায্য তো একমাত্র আল্লাহাকের পক্ষ থেকে এসে থাকে নিশ্চয়ই আল্লাহ ফাকরুল আলমিন আজি সর্বজয় হাকিম তিনি মহাবিজ্ঞানী মহান আল্লাহফাক বলছেন যে ইয়োগাশী কুমন আস আমানা তমিন এই বদরের যুদ্ধে সাহাবাই কেরামরা জেহাদি আছেন আর ওই সময়ে আল্লাহ ফাকর তাদের ওপর তন্দ্রা চাপিয়ে দিচ্ছেন আর এই তন্দ্রার মাধ্যমে তাদের যাতে করে মানসিক শান্তি আসে এবং একটু তারা আরাম যান এই হচ্ছে আল্লাহ ফাকর উদ্দেশ্য তাই আল্লাহ বলছেন যে স্মরণ করো যখন আল্লাহ পাক তোমাদেরকে ঢেকে দিয়েছিলেন তদন্তা দিয়ে আমানা তামিন্ন তার পক্ষ থেকে নিরাপদ স্বরূপ তোমাদের জন্য আরামের উদ্দেশ্যে ওয়ুন আজ্জিল আলি কুমিনাস্সামা ইম্মা আর যেহেতু তোমাদের দিকে পানি ছিল না পানির প্রয়োজন ছিল আর যে সেই ভূমির জমি যাতে করে একটু বসে যায় আর সেখানে ফুসকে না যায় সেই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ুনাজ্জেলু আলী কুমিনাস্মা ইম্মা আন আর আকাশ থেকে আল্লাহাক তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন লিও তা এরকম যাতে করে তোমাদেরকে পবিত্র করে দেন আর এর আর এক উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের দিকে পানি নাই পুজোর জন্য গোসলের জন্য পানির প্রয়োজন হবে সেই পানিও তোমরা সংগ্রহ করে নিতে পারো আনকম রিজ্জা শায়তান আর শয়তানের অপবিত্রতাকে তোমাদের থেকে দূর করতে চান যাতে করে শয়তান তোমাদের মনে দুর্বলতা সঞ্চারিত না করে দেয় আর করছেন যে স্মরণ করো হে নবী যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে করেছিলেন। আল্লাহ আল্লাহাক ফেরিস্তাদেরকে আদেশ করলেন আন্নি মাহকুম যে আমি আল্লাহ তোমাদের সাথে আছি ফাসাববেতুল্লা জিন আমানু আল্লাপাক তাদের সাথে আছেন আল্লাহ ফাকরব্বুল্লা আলমিনের জাত আরো সাজিমে রয়েছেন কিন্তু আল্লাহ ফাকরবুল্লা আলমিন তার সাহায্যের দিক দিয়ে তার তৌফিকের দিক দিয়ে তার হেফাজতের দিক দিয়ে ফেরেস্তাদের সাথে রয়েছেন এই বদর প্রান্তেও রয়েছেন মমিন বান্দাদের সাথে রয়েছেন ধৈর্যশীলদের সাথে রয়েছেন যেমন আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোরআনিকানে বর্ণনা করেছেন সুতরাং হে ফেরিস্তারা তোমরা ফাসাব্বেতুল্লাজিন আমানু মমিনদেরকে সুদৃঢ় রাখো এবং তাদেরকে সহযোগিতা করো সাউল কিফি কলুবিল্লাজ শীঘ্রই আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চারিত করে দেব। তারা ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাবে মমিন মুসলিমদের সামনে দাঁড়াবার তাদের সাহস হবে না ফাদর এবু ফউকাল আনাক সুতরাং হে ফেরজ তোমরা তাদের কাঁধের ওপর আঘাত হানো আল্লাহ আল্লাপাক তাদের কাঁধের ওপর আঘাত হানতে বলছেন কাফেরদের কাঁধের ওপর আঘাত করবে পদরেব মেনহমকুল্লা বানান এবং তাদের প্রত্যেকটি আঙ্গুলের গিটে গিটে আঘাত হানো আল্লাহ পাক এইভাবে ফেরস তাদেরকে আদেশ করছেন যে মক্কার মুশ্রেক করে কাফেদের ওপর এইভাবে তোমরা আক্রমণ চালাও মহান আল্লাহ ইরশাদ করেছেন যাহালেকি বেআ শাহ উল্লাহ ও রাসুল এই আদেশ এই জন্য আমি দিয়েছি যে তারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে তারা রাসুলের নাফারমানি করেছে অমাই ও শাহ কিকিল্লাহ আর জেনে রাখবে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে রসুলের বিরুদ্ধা তাকে জেনে নেওয়া উচিত করে এই শাস্তির আসাদন গ্রহণ করতে থাকো ও আন্নাল কা আজাবান্নার আর শেষ পরিণামে কাফেরদের জন্য জাহান্ন আজাব রয়েছে মহান আল্লাহ এর সাদ করছেন হে মমিনরা যখন তোমরা কাফেরদের সাথে মুখামুখি হবে যোদ্ধা বাহিনীর যোদ্ধা বাহিনীর রূপে কাফেরদের সম্মুখীন হবে যোদ্ধা রূপে। যোদ্ধাহিনীরে ফালাত আদবার তখন তোমরা পৃষ্ঠ দেশ দেখিয়ে পালায়ন করবে না কাফেরদেরকে আল্লাহ শত্রুরদেরকে পৃষ্ঠ দেশ দেখিয়ে পালায়ন করবে এটা করবে না নবী করিম সাল্লাহাম মের একটি হাদিসে রয়েছে যে ইস্তানিবুসাব আলমেকাত সাতটি ধ্বংসাত্মক গোনা থেকে তোমরা বেঁচে থাকো তার মধ্যে একটি হচ্ছে ওত্তাওয়াল্লি ও মজাহ যেই দিন রণক্ষেত্রে কাফেরদের ওপর আক্রমণ করতে এসছো কাফেরদেরকে প্রতিহত করার জন্য এসছো সেই সময় যদি তাদেরকে পৃষ্ঠ দেশ দেখাও তাহলে তোমরা সর্বনাশ করবে ইমানের ইসলামের এবং পাকের দিনের সেজন্য কাবিরা গোনা বলে আখ্যায়িত করেছেন ধ্বংসাত্মক গোনা আল্লাহাক বলছেন আল্লাহ পাকের তার উপর গজব হবে আল্লাহ পাকের ক্রোধ হবে তাহলে আল্লাহ পাক একে বড় অন্যায় বলে আখ্যায়িত করেছেন ফাঁক বা আবি গাজাবিন আল্লাহ তবে দুইটি ক্ষেত্রে আল্লাহ পাক রবুল্লা আলমিন কাফের দির দিকে পিঠ ফিরিয়ে দেওয়া কাফেরদেরকে পৃষ্ঠদেশ দেখা সেখান থেকে সরে যাওয়া কে জায়েজ করেছেন ইল্লা মোতাহে ফাল্লি কে তালিন সেটি যদি রণকৌশল হয় যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য যদি কখনও আল্লাহ শত্রুদেরকে পৃষ্ঠদেশ দেখাইতে হয় যে আরেক দিক থেকে আক্রমণ করব অথবা তাদেরকে এখন একটু ভান করে দেখিয়ে দেব যে আমরা যেন পরাজিত হয়ে গেছি আমরা পলায়ন করছি আর তারপরে এসে হঠাৎ করে আক্রমণ করব যাতে করে তাদেরকে প্রতিহত করতে পারি তাহলে জায়জ আতিন অথবা তুমি একা পড়ে গেছো অল্প কিছু সংখ্যক ঘেরা আয় পড়ে গেছো কাফেরদের তখন যদি সাথীদের সাথে যে তোমার দলের সাথীরা রয়েছে তাদের সাথে সঙ্গীদের উদ্দেশ্য থাকে। তাহলে জায়জ আর না হইলে যেই ব্যক্তি তিরুচ দেশ ফিরাবে রণক্ষেত্রে ফাকাত বা আবি আবে গাল্লা আল্লাহর গজব তাদের ওপর আপতিত হবে ও আহ জাহান্নাম এবং পরকালে জাহান্নাম তাদের বাসস্থান হবে ওবসাল মাসির যাহার নাম কতই না যঘন্য প্রত্যাবর্তন স্থল আল্লাহ আল্লাহপাক তারপর এরশাদ করছে নবী করিম সাল্লাহি সাল্লাম সাহাবাইকরামদেরকে সম্বোধন করে এই মর্মে যে নবী করিম সাল্লাহি সাল্লাম এ বদরের যুদ্ধে এক মুষ্টি কঙ্কর নিলেন আর কঙ্কর নিয়ে ছুঁড়ে দিলেন কাফেরদের দিকে আর আল্লাপাক রব্বুল আলমের বিশেষ ক্ষমতায় নবী করিম সাল্লাহি সাল্লামের মহজেজা অলৌকি যে প্রত্যেকটি কাফের চোখে গিয়ে সেই কঙ্করগুলি পড়ল আর তাতে তারা নিজের চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেল আর পেরেশান ব্যতীব্যস্ত হয়ে গেল আল্লাহ ফাকর এই এইভাবে মমিন মুসলিমদেরকে বিজয় দান করলেন মহান আল্লাহ এর সাদ করেছেন ফালাম তাক্তুল তোমরা তাদেরকে হত্যা করনি ওয়ালাক আল্লাহ কাত আল্লাহম তবে আল্লাপাক তাদেরকে হত্যা করেছেন কেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন পার্থিব যদি দিক থেকে দেখা যায় তাহলে আল্লাহ ফাকর রব্বুল আলমিন এর খাস সাহায্য ছাড়া এই ক্ষেত্রে কেউ বিজয় হতে পারে না কাফেরদের সংখ্যা ছিল এক হাজার আবু জহারের নেতৃত্বে এবং তাদের কাছে ছিল যুদ্ধের সাজ সরঞ্জাম তাদের কাছে ছিল ঘোড়া উঁট এবং অস্ত্রের প্রাচুর্য পক্ষান্তরে মমিন মুসলিমদের সংখ্যা মাত্র ৩১৩ জন তাদের কাছে কোনো ঘোড়া ছিল না উট ছিল মাত্র কয়েকটি এবং তাদের কাছে যুদ্ধের কোনো সাজ সরঞ্জামও ছিল না তাই আল্লাপা বলছেন তাদেরকে যে তোমরা হত্যা করতে পেরেছ আল্লাপাকেই এই তৌফিক দান করেছেন আর হে নবী তুমি যখন নিক্ষেপ করেছিলে ওই কঙ্কর তো তখন তুমি নিক্ষেপ কর আল্লাহ রামা তবে আল্লাহই নিক্ষেপ করেছিলেন অর্থাৎ তাদের প্রত্যেকের চোখে চোখে পৌঁছে দিয়েছিলেন সেই কঙ্করগুলিকে আল্লাহ পাক রব্বুল্লান বলছেন যে ওয়ালিউবলি আলমিনা মিনো বালান হাসান এবং আল্লাহ পাক মমিনদেরকে ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ করতে চান ইন্না হাসা মিউন নিশ্চয়ই আল্লাহাক সবকিছু শুনলে এবং যান আর মনে রাখো যে আল্লাহের তাকে বলছেন এই মক্কার কাফেরদেরকে মক্কার কাফের আবু জাহাল বলেছিল যখন যুদ্ধে বের হয় মক্কা থেকে যে আমরা এই যে দুই দল রয়েছে মুহাম্মদের দল আর আমাদের দল এর মধ্যে যেই দল আত্মীয়তা বিচ্ছিন্নকারী যেই দল না যেই দল জুল মত্যাচার করেছে বাড়াবাড়ি করেছে সেই দলকে ধ্বংস করে দাও আল্লাহাকে এই দু আসনে নিয়েছিলেন আল্লাপাক বলছেন ইনতাস্তফতেরা যদি মীমাংসা চেয়েছিলে যে আল্লাহ এতে মীমাংসা করে দাও তোমাদের কাছে মীমাংসা চলে এসেছে ওয়াইনতান তাহুক আর তোমরা যদি বিরত হয়ে যাও তোমাদের অন্যায় থেকে কুফুরি থেকে তাহলে এটা তোমাদের নাউদ আর তোমরা যদি আবার ফেরো তাহলে আমিও ফিরবো পাপের দিকে ফেরো কুফুরের দিকে আমিও তোমাদের স্বাস্থ্যের দিকে ফেরবো আর তোমরা যদি ভালোর তোমাদের কল্যাণ নিয়ে ফিরে আসু কোনো কাজ আসলো না ওয়ালাউকাস যদিও তাদের সংখ্যা বেশি ও আন্নালিন আল্লাহ পাক নিঃসন্দেহে রয়েছেন এখানে আমার তফসির শেষ করছি আল্লাহ পাক যেন আমাদেরকে নেকামলি তৌফিক দান করেন দিনের সেবায় নিজের মেহনত পরিশ্রম লাগাবার তৌফিক দান করেন সুবাহানব্বিকারিলাম ওসালাম আলমুরসালীন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আপনার উট রোড বার্মিংহাম নম্বর শূন্য এক এক তিন দুই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 I am the girl I. My name is Rusta Naik. You are the best of people are who are from America and tell us the life of everything and believe in Allah. I have been here, my mother, and others who are willing to believe in the <language>